السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظل إن بعض الظل إسم ولا تجسسوا ولا يكتب بعضكم بعضا يحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله ইন আল্লাহ তবাবুর রহিম সুপ্রিয় দর্শকবিন্দু আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জীব সম্পর্কে দুটি কথা বলা বা জীবের আপদ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করব ইনশা আল্লাহ ছোটো পাড়ায় এই জীব আল্লাহ তালার বড় এক নেয়ামত এই জীবের ব্যবহার করতে হয় তাই আল্লাহ তালা পবিত্র কালামে আমাদেরকে এই জীব দ্বারা জিবোধ করতে চুগলি করতে এবং একে অপরের দোষ খোঁজাখুঁজি করতে আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন মহান আল্লাহ তালা বলছেন আানুষ তানিবু ক্যাথি রাম্মীনাথ দান হে ইমানদার গণ যারা আল্লাহকে বিশ্বাস করো তোমরা খুব বেশি ধারণা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো ওলা তাজু আর একে অপরের দোষ খোঁজাখুঁজি করো না সিআইডি আইডি কুরি করো না আর তোমাদের কেউ যেন কারো গিবত না করে আচ্ছা তোমাদের মধ্যে কি কোনো মানুষ এমন আছে যে তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে পাকারে তুমু তোমরা কিন্তু তা অপছন্দ করবে অত্তাক্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইন আল্লাহ তাবুর রহিম অবশ্যই আল্লাহ তহ ক্ষমাশীল দয়াবান এই আয়াতে মহান আল্লাহ রব্বুল আলমিন তার প্রত্যেক বান্দাকে এই সতর্ক বাণী দিয়েছেন যে তারা কেউ যেন কারো গিবত না করে আর দোষ খোঁজাখুঁজি যেন না করে আমাদের অভ্যাস হচ্ছে বা আমাদের দোষ হচ্ছে যে আমরা সব সময় একে অপরের ত্রুটি খুঁজে বেড়াই ভুল কে কোথায় কি করছে এই খুঁজি করি এবং আমাদের উদ্দেশ্য হয় তার এই ভুল বা তার এই ত্রুটিকে মানুষের মাঝে প্রচার করব। তাই আল্লাহ তহ আমাদেরকে নিষেধ করছেন যে তোমরা করবে না আরো করবে না গোস্তুকুমা আচ্ছা বলো তো তোমাদের মধ্যে কেউ কি তোমার কোনো মৃত ভাইয়ের খেতে পছন্দ করবে ফাকারে রে তোমার অবশ্যই তা পছন্দ করবে না অতএব তোমরা যেমন মৃত্যু ভাইয়ের গোস্ত খাতে পছন্দ করো না তেমনি তোমরা কারো গিবত করো কারণ গিবত করা আর তোমার মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া এই দুটি কাজ একই রকম হয়ে যায় তাই আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করছেন এই জীবের হেফাজত করতে শিক্ষা দিতে গিয়ে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন বা বলছেন ওলা তাকফুমাঈসালাকল সুরাহ ইসলাম মধ্যে আল্লাহ তালা এই কথা আমাদেরকে বললেন যে এমন জিনিসের পিছনে পড়ো না যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই মনে রাখবে যে তোমার এই শ্রবণ শক্তি তোমার এই দর্শন শক্তি বা তোমার চোখ ও কান এবং তোমার অন্তকরণ অন্তর যে আল্লাহ তোমাদেরকে দান করেছেন এগুলি সম্পর্কে কালকে ক্যামতের মাঠে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে কালকে এগুলি সম্পর্কে তোমাদেরকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তাই এগুলির হেফাজত করার চেষ্টা করো অনুরূপভাবে আল্লাহ তালা সুরা কাফের মধ্যে বলছেন যে ওমাইল ফেদোমিন কৌল ই্লা আল্লাহ হে রাকে তোমরা বা আমরা যা কিছু বলে ফেলি মানুষ যখনই কোনো কথা বলে ফেলে তার সেই কথাটা সঙ্গে সঙ্গে নোট করার জন্য প্রস্তুত থাকেন মোহান আল্লাহ রবুল আলমিনের ফেরস্তা যখনই কোনো কথা বলে ফেললাম মনে রাখবেন আপনার এই কথাটা নোট হয়ে গেল। যখনই আপনি কিছু কাউকে বললেন আপনার এই বলা কথাটা ভালো মন্দ যাই বললেন সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরস্তা এটা নোট করে নিল কালকে ক্যামতের মাঠে এটা আপনার সামনে পেশ হবে যে এই কথা তুমি কোনো সময় বলেছিলে তাই বলার আগে ভেবে নিতে হবে যে কথাটা ভালো বলছি না মন্দ বলছি সঠিক না ব্যঠিক বলা যায় না বলা যায় না এই কথা বলার কারণে কারও মনে ব্যথা তো লাগবে না এই কথা বলার কারণে কেউ মনে কষ্ট তো পাবে না এই কথা বলার কারণে কারো অন্তরে দুঃখ তো পৌঁছাবো না এটা ভেবে নিতে হবে আগে কারণ এ কথা প্রসিদ্ধ বা সুবিদিত যে যখন মানুষ কাউকে তরবারির দিয়ে আঘাত করে তরবারের দিয়ে যে আঘাত করা হয় সেই আঘাত কোনো একদিন শুকিয়ে যাবে সেই আঘাতে যে ঘা হবে সে ঘা কোনো একদিন শুকিয়ে যাবে কিন্তু জীব দিয়ে যখন কোনো মানুষকে আঘাত করব। এই আঘাত কিন্তু কোনো দিন শুকাবে না তাই জীব দিয়ে মানুষকে আঘাত করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কালকে কামতের মাঠে এগুলি সব আমাদের সামনে আসবে কারণ আল্লাহ তালা আমাদেরকে বলে দিলেন যে তুমি যা কিছু বলো ফেরস্তারা তোমার সেই বলা কথাটা সঙ্গে সঙ্গে নোট করার জন্য প্রস্তুত এবং রেডি থাকেন অনুরূপভাবে মোহন আল্লাহ রবুল্লা আলমিন সুরা ইনফিতারের মধ্যে আমাদেরকে বললেন আলাই কুমলা হাফেদিন কেউ রহমান কেআ বিন ইয়ে আলামুন আমলুন তোমাদের উপরে পর্যবেক্ষক হিসাব সুরক্ষিত রাখেন যে ফেরস্তা তারা সব সময় প্রস্তুত রয়েছেন কেরা মান তারা হচ্ছে সম্মানিত লেখক তোমরা যা কিছু বলো তারা সবসময় লেখে ইয়েলামুন আমল তোমরা যা কিছু করো সে সম্পর্কে তারা অবগত থাকেন সেগুলি তারা সঙ্গে সঙ্গে নোট করে নেন এই আয়াতগুলি থেকে যে কথাটি আমি প্রিয় দর্শককে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে মহান আল্লাহ রব্বুল্লা আলমিন এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে যে মহান শিক্ষা দান করেছেন তা হচ্ছে আমরা যেন আমাদের জীবটার ব্যবহার বুঝে সুজে করি এই জীবটোর দ্বারাই যেন আমরা কারো গিবত না করি গিবত করে কোনো মানুষকে যেন আমরা কষ্ট দিয়ে দিই মোহাম্মদুর রাসোল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম মিরাজে গেছিলেন সবাই আমরা জানি আর এই মিরাজ সফরে বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লামকে অনেক কিছু দেখানো হয়েছিল অনেক নিদর্শন তুনি এই মিরাজ সফরে দেখেছিলেন আল্লাহ আল্লাহনবী বলছেন عندما عرزتوا مررتوا بقوم لهم أزفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم فقلتوا من هؤلاء يا جبريل فقال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في عراضهم ابو داود شريف الحديث رسول کريم صلى الله عليه وسلم قالوا جهوان اردتك الام تخلق كيشو لوك كي ديغلام جادير برو برو تمر نوك امي جنگسكو الام جارا شئي نوك তাদের চেহারা এবং তাদের সিনাকে চিরাচিরি করছে আমি বললাম এরা কারা হে জিব্রাইল ফ তিনি বললেন হাউলা যারা মানুষের মাংস ভক্ষণ করত ফি করতাদহীন এবং মানুষের ইজ্জত এবং তাদের সম্ভ্রমকে নিয়ে তারা লুণ্ঠন করত। তাদের ইজ্জত ও সম্মানের উপরে তারা আক্রমণ করত এই লোক যাদের এই শাস্তি হচ্ছে এবং কেমত পর্যন্ত তাদের এই শাস্তি হতে থাকবে তারপরে তো ক্যামতের হিসাব ও কিতাব আছেই তো এখানে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম তাদের অবস্থার কথা বলছেন বা বলে দিলেন যারা এই মানুষের গিবোধ করে বেড়ায় এবং মানুষের ইজ্জত ও সম্মানের ওপরে আক্রমণ করে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আর একটি হাদিসের মধ্যে বললেন ইন্নাল মুসলিম আখিল মুসলিম লা লাখুলহু ওয়ালা ইয়কদিবহু ওলাখদুলুহু ফুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন মুসলিম শরীফের বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন যে প্রত্যেক মুসলমান হচ্ছে অপর মুসলমানের ভাই আপসে সবাই ওরা ভাই ভাই তাই কোনো মুসলমান কোনো মুসলমানের খেয়ালত করবে না কোনো মুসলমানের সাথে বিশ্বাস ঘাতকতা করবে না এবং কেউ কারো সাথে বেঈমানি করবে না কাউকে অপমানিত লাঞ্ছিত করবে না প্রত্যেক মুসলমানের রক্ত মাংস তার ইজত মুসলমানের জন্য হারাম আর হচ্ছে প্রত্যেক মানুষের জন্য এটাই গোনা বা পাপের কাজ হওয়ার জন্য যথেষ্ট যে সে তার কোনো অপর ভাইকে ঘৃণার চোখে দেখবে তাকে খাটো ছোট করে দেখবে তাই বিশ্ব নবী মোহাম্মদ যে শিক্ষাটা দিলেন সেটা হচ্ছে যে ওপর মুসলমানের ইজত সম্মান তার রক্ত মাংস এবং তার মালধন এগুলিকে দুঃখ দেওয়া যাবে না এবং কোনো মুসলমানকে এই জীব দিয়ে কষ্ট দেওয়া যাবে না অনুরূপভাবে ভাবে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আর একটি হাদিসের মধ্যে বলছেন লেতা ولا تباغذوا ولا تدابروا ولا يبيع بعضكم على بي بعد كل المسلم على المسلم حرام دمه وعرضه ومعله التقوى هنا بحسب عمر من الشر أن يحقر أخاه المسلم هذا المسلم في الحديث عندما النبي محمد رسول الله صلى الله عليه وسلم كان هذا يقول أنه يحقرونه لا تحصدوا يحقرونه يحقرونه ولا تناجشوا আর কেনার ইচ্ছা না থাকা সত্ত্বেও অযথা দাম করে জিনিসের মূল্য বাড়াইও না যেমন দালালি করা যাকে বলা হয় যে অনেকে বাজারে ঘাটে গেছে কেনার উদ্দেশ্য নয় একটা জিনিসের দাম করছে যাতে করে তার দাম বাড়াবে এবং অন্য লোক সেটাকে কিনে নেবে এবং তার ক্ষতি হবে আর কি এতে এই আল্লাহ রসুল সাল্লাম বলছে যদি কেনার ইচ্ছা না থাকে তাহলে অযথা দাম করে জিনিসের মূল্য বাড়িয়ে দিও না বলে তবাগাদু আর তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করোনা কেউ কাউকে ঘেন্না করোনা মুসলমান সবাই সমান এখন একটু ছোট্ট বিরতি নিচ্ছি Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhoon, Shammukh Shammore, Prati Riosh Potibar, Rath Notay, Aap Puno Shamprachar, Shakal Chay Doshtay, Bangla Deshe. Peace TV, Bangla Muhammad Sallallahu Alaihi Wasallamir, Mouni Mukhtar. Shuhayb Bin Sinan Al-Rumid Radiyallahu Anhu Balin.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 তে থাকার জন্য ধন্যবাদ আমি বলছিলাম যে রসুল করিম সাল্লা সাল্লাম হাদিসে বললেন যে প্রত্যেক মুসলমান হচ্ছে ওপর মুসলমানের ভাই তাই কেউ কারো খিয়ানত করবে না কারো সাথে বিশ্বাসঘাতকতা করবে না কেউ কাউকে মিথ্যা প্রতারণা এবং ধোঁকা দেবে না এবং কেউ কারোর সাথে বেঈমানি করবে না কাউকে অপমানিত ও লাঞ্ছিত করবে না প্রত্যেক মুসলমানের রক্ত মাংস তার ইজ্জত সম্ভ্রম অপর মুসলমানের জন্য হারাম আর তাকুয়া হা হো তাকুয়া হচ্ছে অন্তরের সাথে সম্পর্কিত বিষয়ক মুসলমানের জন্য প্রত্যেক মানুষের জন্য এটাই গোনা বা পাপের কাজ হওয়ার জন্য যথেষ্ট যে সে তার কোনো অপর ভাইকে ঘৃণার চোখে দেখবে তাকে খাটো ছোটো করে দেখবে তাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই হাদিসের মধ্যে যে শিক্ষাটা দিলেন সেটা হচ্ছে যে ওপর মুসলমানের ইজত সম্মান তার রক্ত মাংস এবং তার মাল ধন এগুলি সব মুসলমানকে দুঃখ দেওয়া যাবে না এবং কোনো মুসলমানকে এই জীব দিয়ে কষ্ট দেওয়া যাবে না অনুরূপভাবে ভাবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও আর একটি হাদিসের মধ্যে বলছেন ولا تباغضوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض كل المسلم على المسلم حرام دمه وعرضه ومعله التقوى هنا بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم هذا مسلم شريف الحديث بسم النبي محمد رسول الله صلى الله عليه وسلم বলেন যে একে অপরের প্রতি لا تحسدوا একে অপরের প্রতি হিংসা ولا تناجشوا আর কেনার ইচ্ছা না থাকা সত্ত্বেও অযথা দাম করে জিনিসের মূল্য বাড়ায়ও না যেমন এবং অন্য লোক সেটাকে কিনে নেবে তার ক্ষতি হবে আর কি এতে এই আল্লাহ রসুল সালসাল্লাম বলছে যদি কেনার ইচ্ছা না থাকে তাহলে অযথা দাম করে জিনিসের মূল্য বাড়িয়ে দিও না ও আর তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করোনা কেউ কাউকে ঘৃণা করো মুসলমান সবাই সমান সবাই আমরা ভাই ভাই তাই আমরা কেউ কাউকে ঘৃণা করব না যা বারু আর অহংকার বসতো কারো থেকে মুখ ফিরিয়ে নিও না অনেকে আছে পয়সাওয়ালা খুব বড় নিজেকে মনে করে সম্ভ্রান্ত পরিবারে নিজেকে মনে করে বড় ঘরে নিজেকে মনে করে এই মনে করার কারণে অনেকে অপরের থেকে মুখ ফিরিয়ে নেয় ঠিক মতন তাদের সাথে কথা বলে না তাদেরকে ছোট এবং খাটো মনে করে তারা তাদের থেকে নাকি অনেক কম এরকম মনে করে নেওয়ার কারণে অনেকে মুখ ফিরিয়ে নেয় অহংকার করে মুখ ফিরিয়ে নেয় তাই আল্লাহ নবী বলছেন যে ওয়ালা তেজা খবরদার তোমরা একে অপর থেকে মুখ ফিরিয়ে নিও না আলা কেউ কিছু কেনাকাটা করছে এখন কেউ দরদাম করছে বা কিনছে তার কিনার উপরে তুমি কিনতে যেও না তার দরদাম করার উপরে তুমি দরদাম করতে যেও না যে কিনতে চাইছে যে কেনার জন্য প্রস্তুত হয়েছে আগে সে কিনবে না কিনবে দেখে নিবে যদি সে না কিনে চলে যায় তখন তুমি গিয়ে সেই জিনিসের দাম করবে এবং সেই জিনিস তুমি কিনবে কিন্তু কেউ কিনতেছে এ মতো অবশ্যই গিয়ে দাম করা এবং সেটা কিনতে চাওয়া বা তার দাম ডবল বলে দেওয়া ইত্যাদি এটাও কিন্তু আমাদেরকে নিষেধ করা হয়েছে কারণ জানেন ইসলাম হচ্ছে এক মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে শিক্ষা দিয়েছে যাতে মানুষের সুবিধা যাতে মানুষের অসুবিধা কোথায় কোথায় মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে এই সমস্ত জিনিস ইসলাম আমাদেরকে তুলে ধরে তার শিক্ষা দিয়েছে তাই আল্লাহ নবী বলছেন যে কেউ কিনতেছে তার কেনার ওপরে গিয়ে তুমি কোনো জিনিস কিনতে যেও না। আলা নাসলিম আল্লা মুসলিম আলাল মুসলিম, হারামুন তামহু ওয়া মালুহু ওয়া এরদহু প্রত্যেক মুসলমানের ওপরে ওপর মুসলমানের রক্ত তার ইজ্জত সম্মান তার সম্ভ্রম এবং তার ধন মান এগুলি সব হারাম তাকওয়ার ব্যাপারটা হচ্ছে অন্তরের সাথে প্রত্যেক মানুষের জন্য এটাই গোলা হওয়ার জন্য যথেষ্ট যে সে তার ওপর কোনো ভাইকে যে ঘিন্নার নজরে দেখবে বা খাটো করে দেখবে বিশ্বরবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের এই মহান শিক্ষা দিয়ে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো এই যে কোনো মানুষ কারো গিবত করে তাকে কষ্ট দেবে না আর কিবোধ করার মাধ্যমে এই জীবটার সে অপব্যবহার করবে না কারণ এই জীবের দ্বারাই এই গিবদগুলো হয়ে গেলে কালকে আমাদের অবস্থা কি হবে তা তো আমরা হাদিস এবং কোরআন আলোকে বুঝতে পারছি বিশ্বনবী নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম আর একটা মধ্যে আরবার আখি সব থেকে বড় সুদ হচ্ছে যে এই জবানটাকে ধারাজ করা এই জবানটাকে বড় করা বা এই জবান দিয়ে কোনো মানুষকে ইজ্জতের উপরে আক্রমণ করা কোনো কারণ ছাড়াই অন্যায় এই জবান দিয়ে কোনো মানুষের উপর আক্রমণ করা হচ্ছে এটা সব থেকে বড় সুদ যা থেকে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বাস্তে বলেছেন সে সম্পর্কে তার পরিণাম সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন মান আকলা বেরাজুলি মুসলিমিনিসান্নামা ও মানুষ জাহান্নাম আল্লাহ রসুল সাল্লাহ আলিয় সাল্লাম বলছেন যে এই জীব দিয়ে গিবত করার মাধ্যমে কোনো মানুষকে কষ্ট দেবে আল্লাহ তালা এই রকমই জিনিস জাহান নামের তাকে খাওয়াবেন বা তাকে এরকমই জিনিস আল্লাহ রবুল্লা আলিমী তাকে ব্যবহার করতে বাধ্য করবেন অনুরূপভাবে যে কোনো মুসলমানের কষ্ট দিবে এই জীব জীবধারা আল্লাহ তালা তাকেও ওইভাবে জাহান নামে কষ্ট দিবেন আর যে কোনো মানুষের এই জীব দিয়ে খুব প্রশংসা করবে তাকে বড় করবে শুধু এই কারণে তার যখন প্রশংসা করব। তাকে যখন বড় করব তখন তার কাছ থেকে আমি কিছু পাবো এই স্বার্থে যদি কেউ কারো খুব প্রশংসা করে এবং কোন মানুষের নাম ধাম খুব গায় তাহলে তারও কালকে কে মাঠে আল্লাহ রব আলী খুব প্রচার প্রসার করে তাকে লাঞ্ছিত এবং তাকে অপমানিত করবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই হাদিস সবাই আমরা জানি ঘটনা খুব প্রসিদ্ধ ঘটনা মায়েজ এজ রাজিয়াল্লাহ তাল আনহ তিনি জিনার দায়ে ধরা খাইছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে এসে তিনি স্বীকারোক্তি করে বললেন যে হুজুর আমার দ্বারা এই অন্যায় কাজটা হয়ে গেছে তাই আপনি আমাকে পাক ও পবিত্র করুন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তার থেকে মুখটা ফিরিয়ে নিলেন নবী আমার চাইলেন যে সে চলে যাক সে আল্লাহর কাছে তোবা করুক আল্লাহ রবুল আলমিন তাকে মাফ করে দেবেন তাই আল্লাহ রসুল সাল্লাহ আলিহাল্লাম মুখটা ফিরিয়ে নিলে সে আবার ওপর দিকে গেলেন আবার আল্লাহ নবী মুখটা ফিরিয়ে নিলেন সে আবার ওপর দিয়ে গেলে আবার আল্লা নবী মুক্ত ফিরিয়ে নিল এইভাবে চারবার সে স্বীকার করলে আল্লা নবীর কাছে যে আমার দ্বারাই ব্যবচার হয়ে গেছে তাই আপনি আমাকে পাক ও পবিত্র করুন এখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লাম বাধ্য হয়ে গেলেন যে তার বিচার করতেই হবে তাই সাহাবিদেরকে বললেন যে একে নিয়ে যাও এবং তাকে পাথর মেরে হত্যা করে দাও সাহাবিরা তাকে নিয়ে গেলেন পাথর মেরে হত্যা করে দেওয়া হলো দুইজন সাহাবি তার সম্পর্কে মন্তব্য করছিল ابن قلت له انظر إلى هذا قد ستر الله عليه فلم تدى نفسه حتى رجم رجم الكلب فصار النبي صلى الله عليه وسلم فمر بجيفة همارين فقال أين فلان وفلان فقال نحن ذال يا رسول الله قال انزل فكل من جيفة هذا الهمار فقال رحمك الله يا رسول الله هل يوكل من هذا قال فما نلتم من أخيكم الآن أشد منه أكلا রাসুল এ করিম সাল্লাহ আলিয়াসাল্লাম এই সাহাবিকে যখন রাজম করা হলো হত্যা করা হলো দুইজন সাহাবি মন্তব্য করে বসলো যে দেখো একে এ অন্যায় করেছিল আল্লাহ তাল্লা তার অন্যায়কে গোপন রেখেছিলেন এখন সে যদি গোপন রাখতো তাহলে আর কোনো সমস্যা ছিল না কিন্তু এ গোপন না রেখে আল্লাহ নবীর কাছে এলেন এবং নবীর কাছে এসে তার স্বীকারোক্তি করার কারণে তাকে কুত্থার মতন করে মারা হলো এই মন্তব্যটা আল্লাহ নবীর কানে গেল তখন রাসুল করিম সাল্ল্লাহ আলহ্লাম আর একটু দূরে যখন যাচ্ছিলেন একটা মরা গাধা পরে থাকতে দেখলেন তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন ওই লোক দুটি কোথায় তখন তারা বলল যে আমরা এখানে রয়েছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন বললেন যে তোমরা যাও আর এই মরা গাধার গোস্ত খাও তখন তারা বলল ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনার প্রতি রহম করুন এই মরাগাধার গোস্ত কি খাওয়া যায় তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে এখন তোমরা তোমার এই ভাইয়ের যে মন্তব্য করেছো এই মন্তব্য করে যে মাংস খেয়েছো তোমরা ওই খাওয়াটা এটা থেকেও আরও জঘন্য ওটা যখন খেতে পেরেছ তখন এটা পারবে না কেন বুঝতে পারছি ভাইরা আমার যে রসুল সাল্লা সাল্লামের কাছে তাদের মন্তব্য যে আল্লাহনবীর কাছে এসে স্বীকার করার কারণে তাকে কত্থার মতন করে রজম করা হয়েছে এই কথাটা আল্লাহ নবীর কাছে খুবই অপছন্দনীয় হয়েছিল তাই আল্লাহনবী বলেছিলেন যে যাও তোমরা মরাগাথার গোস্ত খাও কারণ মরাগাথার গোস্ত খাওয়া আর মানুষের এইরকম মন্তব্য করা এই দুটি জিনিস হচ্ছে সমান তাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাদেরকে শিক্ষা দিলেন যে খবরদার কারো সম্পর্কে এরকম মন্তব্য করতে হয় না তারপরে আল্লাহ নবী বললেন ফি সেই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জান সেই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ যে ওই লোকটা যাকে রজম করা হয়েছে সে এখন আল্লাহ তালার জান্নাতের নদীতে গোসল করতে আছে সেখানে সে এখন সাঁতার কাটতে আছে সে তোবা করেছে আল্লাহর কাছে আল্লাহ তার তোবা কবুল করেছেন এবং সে এখন এত মর্যাদা বান যে আল্লাহ তালার জান্নাতের নদীতে সে এখন গোসল করতে আছে তো এখানেও এ হাদিস দ্বারাও আমরা পরিষ্কার করে কথা বুঝতে পারলাম যে কোন মানুষ সম্পর্কে মন্তব্য করা এমন মন্তব্য করা ভালো নয় যে মন্তব্য করা যার মনে দুঃখ হতে পারে কষ্ট হতে পারে আর এই কাজগুলি আমরা এই জীব দ্বারাই করে থাকি আর এই জীব দিয়ে আমাদের এই সমস্ত কাজগুলি হয়ে থাকে তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এই জীব দিয়ে যেন এমন কথা বা এমন কাজ না করি যে কাজের কারণে কোনো অপর ভাইয়ের কষ্ট হয় বা কোনো অপর ভাইয়ের দুঃখ হতে পারে এই সব শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এক মজলিসে তিনি ছিলেন লক্ষ্য করে বলছেন মালিক আর একজন সাহাবির নাম আল্লাহ জিজ্ঞাসা করছেন যে লোকটা কোথায় তখন কোন ও একজন মুনাফিক মানুষ সে আল্লাহ কেউ ভালোবাসে না আল্লাহ রসুল কেউ ভালোবাসা তখন রসুল করিম সাল্লাম বললেন্লা এরকম বলোনা কারণ সে তো লাহা ইল্লাহ পড়েছে সে তোলা পরেছে অতএবাহরেছে তার জন্য এরকম বলা ঠিক নাই তখন তারা বললো আল্লাহ আলহ রসুল বলল সন্তুষ্টির জন্য আল্লাহ তারা আগুনকে হারাম করে দিয়েছেন এখানে যে কথাটি বলা সেটা হচ্ছে এই যে কেউ গিবত করলে তার খন্ডন করেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ সবাইকে ভালো রাখুন ও সালদ ও আলা আলহি আজমাইন। Oh, oh, oh, oh কালাম ওর আন বুঝতে চান ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলু মুলকোর আন শিরোনামে রুলু মুলকোর আন শিরিজ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 জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ আজ রাত সাড়ে আটটায় সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভন ও হেল্পন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 आज रात रत साढ़े सात टाई पुन सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगलाये